আলহামদুলিল্লাহ রবীলিন দর্শক মন্ডলী আমরা কিতাবুল রাকায়কের হাদিস শুনছি আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা দুনিয়া লোভ কমানো আখেরাত মুখী হওয়ার জন্য যে হাদিসগুলো সেগুলো আমাদের ধারাবাহিক আলোচনা চলছে এখন যে হাদিসটি আমরা শুনব তা বর্ণনা করেছেন সাহালি রাহু আনহু তিনি বললেন মারা রাজ আলাহি সাল্লাম একজন লোক একবার নবী করিম সালের পাশে দিয়ে রাস্তা অতিক্রম করলেন নবী করিম সাল আলি সালামের পাশে যে লোকটা ছিল তিনি তাকে জিজ্ঞেস করলেন মারা ইউকাফি হাগা এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি কেমন মনে করো লোকটাকে কলা উমিন আশরাফিনাস বলে যে এলোকটা অনেক সম্মানিত তার কাউমের মধ্যে তার সাংঘাতিক পজিশন আছে সবাই তাকে মানে অনেক বড় লিডার হ্যাঁ সে কোনো জায়গায় বিয়ের প্রস্তাব দিলে কেউ না বলবে না তার এত গ্রহণযোগ্যতা এত সম্মান এত পজিশন ওয়া ইনসাফা ইউসাফা সে কোনো সুপারিশ করলে এটাকে ফেলে দেওয়া হয় না সিরিয়াসলি নেওয়া হয় গ্রহণ করা হয় প্যাশাকাতারা সুল্লাহ সাল আলিয়াল্লাম নবী করিম সাল্লি সাল্লাম আর কিছু বললেন না চুপ করলেন চুপ করে গেলেন এরপরে সুমামার রারা জ্বলুন আরেকটি লোক কিছুক্ষণ পরে জায়গা অতিক্রম করলো ক্রস করল তখন তিনি জিজ্ঞেস করলেন ওনার পাশে যিনি ছিল তাকে মারা ইউকা ইউ ক্যাফি এই লোকটা যে গেল এই বেচারা সম্পর্কে তোমার অভিমত কি কি ধারণা তার সম্পর্কে কিছু জানো হাদা রাসুল আল্লাহ হ্যা দা রাজ মুসলিম মুসলমান মানুষ কিন্তু একেবারে দরিদ্র হতো দরিদ্র খুব গরিব মানুষ হাদা হারিউন ইন আল্লাহ ইউনকাহ তিনি কোনো জায়গায় বীর প্রস্তাব দিলে মনে হয় না সারা আসবে ইনসাফা আল্লাহ ইউসাফা তিনি কারো ব্যাপারে সুপারিশ করলে তার সুপারিশকে কেউ কোনো গ্রহণযোগ্যতা দেবে না কোনো জায়গায় গ্রহণযোগ্যতা পাবে না ওয়াঈন কাল আল্লাহ ইসমা আলি কিছু বললে কেউই তার কথায় কণ্ঠপাত করবে না গুরুত্ব দেবে না ফা রসল্লাহিস আলী ও হ্যা দা এই লোকটি ওই আগের লোকটার তুলনায় এত বেশি ভালো গোটা দুনিয়া ব্যাপী যত জায়গা আছে গোটা দুনিয়ার সাইদের সমানের থেকে আরো বেশি পার্থক্য দুইজনের মধ্যে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 অবশ্য তারা তফিক দিয়েছে দামি কাপড় পরলে কোনো অসুবিধা নেই কিন্তু একেবারে হাওড়াত করেই পড়তে হবে নিজের যতটুকু নয় তার চেয়ে বেশি দেখাতে হবে কোনো দরকার নেই ন্যাচারাল থাকো এই আর্টিফিশিয়ালিটিও আমাদের অনেকে পেয়ে বসেছে কৃত্রিমতা আশ্রয় নেওয়া তাহলে হয়তো দেখা গেল যে একজন অতি সাধারণ মানুষ সমাজের লোক যাকে কোনো গুরুত্বই দেয় না আল্লাহ কাছে তার সান অনেক বেশি হয়ে গেল আর অনেকে যা পিছনে দৌড়াদৌড়ি করছে চেয়ার নিয়ে টানা করছে যেখানে যায় সেখানে সবাই দাঁড়িয়ে যাচ্ছে সবার কাছে সম্মানিত এমন হতে পারে সে আল্লাহর কাছে অনেক বড় মুসিবতে আটক হয়ে যাবে আর যে ব্যক্তি সাদা মাটা অতি নগণ্য মানুষ সহজেই পার হয়ে যেতে পারে এরপরে হাদিস আমরা আরেকটি শুনি এই লাইনে তারপরে আমরা একটি ব্যাখ্যা শুনবো শৈ বখারিতে আরেকটি হাদিস এই কিতাবের কাকে এসেছে এর কাছে অর্থ হেমরান হসাই নবী আল্লাহ আনহু বলেন আনি নবী সাল আলী ওয়াসাল্লাম কল ইত্তলা ফিল যান না বলেন আমি যখন মেয়ারে গিয়েছি তখন আমি জাননাতে দেখলাম কোন লোকগুলো বেশি আছে দেখি যে যারা কিছুটা দরিদ্র প্রকৃতির এদের নাম্বার জান্নাতে বেশি আর জাহার নামের দিকে কারা বেশি আছে তাকে দেখলাম মহিলাদের সংখ্যা বেশি জাহার নামে মহিলাদের সংখ্যা বেশি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 দারিদ্রতার কারণে শুধু জামাতি যায়নি তবে যারা ধনী তাদেরকে সম্পদের হিসাব নিকাশ করতে হিসাব নিকাশ দিতে দেরি হয়ে যাবে আর তাদের সমপর্যায়ের আমল থাকলেও গরিব একটি আগে চলে যাবে কারণ তাড়াতাড়ি হিসাব শেষ হয়ে গেছে এরপরে ধনী বেচারা দুনিয়ার মধ্যে ধনের হিসাব রাখা এগুলো মেনটেন করা অনেক সময়ের ব্যাপার অনেক এবার করতে পারে না তার মালের হিসাব নিকাশ ঠিক রাখতে গিয়ে ডিউটি পালন করতে গিয়ে সাথে হিজরত করলাম কি উদ্দেশ্যে আল্লাহ তাল সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ আমাদের আশা করছি আল্লাহর কাছে সবাই পাওনা পাওয়ার দাবি আছে এবং পাওনা ইনশাল্লাহ আমাদের কনফার্ম হয়ে আছে আল্লাহ তালার কাছে আমরা পাবো ভালো পুরস্কার ইনশাআল্লাহ কিন্তু মিন আলামি আহুদ্ আমাদের অনেকেই যারা অনেক আগেছেন তারা দুনিয়ার মধ্যে এর মোকাবেলায় কিছু পাওয়ার আগেই চলে গেছে সব আখেরাতে জমা আছে তাদের জন্যে ওনার দুনিয়াতে আর কিছু এনজয় করে যেতে পারেন পারেননি মিনহু মুসাই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 ওই ঘাস দিয়ে ঢেকে দিয়ে তারপরে ওনাকে কবরস্থ করি আমরা এই মুহূর্তে একটা বিরতিতে চলে যাবো বিরতির পরে আবার আপনাদের কাছে ফেরত আসবো ইনশাল্লাহিল্লাহিক আসসালামিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শকমানলী আমরা ফেরত এসেছি বিরতির পরে বিষয়টা যেটা ছিল যে সম্পদের ভিত্তিতে মানুষের মর্যাদা নিরূপিত হয় না আল্লাহ আল্লাহতালা মানুষকে সম্পদ দেন খাবার কোনো মানুষ দরিদ্র থাকে আল্লাহ তালা মর্যাদা কোনটার ভিত্তিতে কখনই সম্পদের ভিত্তিতে মর্যাদা ঠিক হয় না তাকোয়ার ভিত্তিতে দিনদারির ভিত্তিতে যদিও সম্পদ অনেক সময় আমাদের কাজে লাগে খুব দরকারি খুব দরকারি এটা না হলেও মানুষের জীবন যায় কিন্তু ইমানের যদি কমতি হয়ে যায় তাকওয়ার যদি কমতি হয়ে যায় তাহলে মানুষের ক্ষতিটা হবে আরও বেশি এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস শুনবো আর সেটা হচ্ছে খাবি আল্লাহ তাহু বলেন হাদিফ কিতাব আমরা সবাই যখন হৃদরত করেছিলাম মক্কা থেকে মদিনায়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 দাফন করার কথা না। মাথা বেরিয়ে যায় নবী করিম সাল্লাম আমাদেরকে বললেন শেষ পর্যন্ত মাথাটা ঢেকে মাথাটা ঢেকে কাপড় দিয়ে আর পায়ের দিকে খারী জায়গায় ঈদ খার নামক ঘাস মরুভূমির ওই ঘাস দিয়ে ঢেকে দিয়ে তারপরে ওনাকে কবরস্থ করি এইভাবেই মোসা অমায় চলে গেলেন গরিবী অবস্থায় কোন সম্পদের চেহারা দেখলেন না আর খেতে পারলেন না ইসলামের যখন পরে বিজয় যুগে এসেছে অবস্থা ভালো হয়ে গেছে এখন তিনি ওনার কথা বলছেন অমিননা মানুত ফাহুয়া ইয়াহিবুহা আমরা অনেকেই যারা অনেক লম্বা দিন বেঁচে আছি ইসলামের বিজয় হয়ে গেছে মক্কা বিজয়ের পরে আরও বিজয় হয়েছে নবী করমসাল আসমীর জীবনের শেষ দিকে ওনার ইন্তিকালের পরে মুসলমানদের অবস্থা আরও ভালো হয়ে গেলো অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেলেন ধনশালী হয়ে গেলেন আমরা এখন অনেক কিছু পেয়ে গিয়ে আমাদের এই দিনের কারণে যে কোরবানি করেছি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে অনেক কিছু দিয়ে দিলেন আমরা এই ফলগুলো এখন পাচ্ছি এই কথার অর্থ হচ্ছে এই তিনি আফসুস করছেন যে আমরা দিনের জন্য যে কোরবানি করেছি আমরা বোধহয় কিছু দুনিয়াতে পেয়ে গেলাম আখেরাতে কমে যায় কি একটু আশঙ্কায় আছে আর যদি লোকজন যারা আগেই শাহাদ করেছেন ইন্তকাল করেছেন যারা দুনিয়ার এই এত শান সহকতা আমাদের মতো জোগাড় করতে পারেননি তাদেরটা তো পুরুই থেকে গেল আখেরাতের জন্য তাহলে সাহাবি সম্পদ পেয়ে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 খায়ের ও বার্কত আলহামদুলিল্লাহ খুশি থাকবে আর যদি মোটামুটিভাবে একেবারে কফর দক্ষিণ না হয়ে কোনো রকমে একটু টানাটানি ভিতরেও সংসারটা চলে যায় তার জন্য এটা কোনো দুশ্চিন্তার কারণ নাই কারণ তার ইমান আখেরাত আল্লাহতালার সঙ্গে সম্পর্ক সেই আখেরাতটা ঠিক আছে কি না ওইটাই পেরেশানিটাই বড়ো কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে আমাদের যাদের কিছু অর্থনৈতিক একটু টানাটানি আছে আমাদের কিন্তু অর্থনৈতিক চিন্তাটাই বড় হয়ে গেছে এইটা কবে দূর হবে এটার চিন্তা যত করি আখেরাতে নাজাক পাবো কি না ওইটার চিন্তা এত বেশি করি না এই লেসনগুলি তিনি আমাদেরকে হাদিসগুলোতে দিতে চেয়েছেন তিনি অবস্থা ভালো হলে ক্ষতি আছে আমরা যেন চেষ্টা না করি এমন কিছু বলেন নাই এমন কি ওনার সাহাবিদের অনেকেই পরবর্তী পর্যায়ে ভালো অবস্থা হবে তিনি হাদিসে আগেই বলেছেন গত কিছু শেশনে আমরা শুনেছি সাহাবিরা যখন বারে বারে চাইলেন বারে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 সম্পদের কারণে সব নষ্ট হয়েছে মালফা করো একসা আমি তোমাদের দারিদ্রতার ভয় করি না আর এই যে হাদিসগুলো দেহাগুলো জাননাতে গরিবরা বেশি তার কারণ কি কারণ হচ্ছে হিসাব দিতে গরিবের বেশি কষ্ট হবে না ধনির বেশি কষ্ট হবে ধনির সব টাকা কিভাবে আয় করেছে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 আমরা সংশোধনের জন্য ইম্প্রুভমেন্টের জন্য সম্পদ পাওয়ার জন্য চেষ্টা করতে পারবে হালালাস কিন্তু আসল চিন্তা হলো তোমাদের যদি আখেরাত নষ্ট হয়ে যায় আখেরাতের চিন্তা কতটুকু করছ সেখানে কেউ যদি সর্বহারা হয়ে যায় তার অবস্থা সবচেয়ে কাহিন দুনিয়াতে কেউ যদি কিছু হারিয়ে ফেলে এটা এত বড় বিপদের কারণ নয় আমরা সেশনটা শেষ হওয়ার আগে আপনাদেরকে একটি প্রশ্নের সুযোগ দিই জিমুম সালাম আমার প্রশ্ন হল কোনো একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সম্মানার্থে দানাতে পারে কি কারণ আমি এরকম একটা হাদিস শুনেছি যে মোহাম্মদ একদিন বসেছিলেন আর তার পাশ দিয়ে একজন ইহুদির মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল তখন তিনি দাঁড়িয়ে উঠলেন আর সাহাবিরা জিজ্ঞেস করলেন এটা তো একজন ইহুদির মৃতদেহ তখন মোহাম্মদ সাল্লাম জবাবে বলেছিলেন আমি ওকে মানুষ হিসাবে সম্মান জানালাম এরকম এইরকম প্রশ্ন এসেছে কাউকে সম্মানের জন্য দাঁড়ানো যায় কি না তিনি একটা হাজিসের একজাম্পল দিয়েছেন একটা ইহুদের লাশ নিয়ে যাচ্ছিল কবর দেওয়ার জন্য সেই লাশটা আসার পরে তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন আপনি দাঁড়ালেন কেন সে তো ইহুদি তিনি বললেন যে সে তো মানুষ সেই হিসেবে দাঁড়িয়েছে এতে মনে হয় যেন মানুষ হলে সম্মান করার জন্য দাঁড়ানো যায় অথচ আমরা দেখি স্বয়ংক্রস আমরা দেখি স্বয়ংক রসুল্লাহ সাল্লি আসসালাম ওনার জন্য উনি আসলে যখন কিছু সাবি দানিয়ে গেলেন তেমন বস আমার জন্য তোমরা কখনো দানিয়ে যাব না তাহলে কোনো সম্মানিত মানুষ আসলে দাঁড়ানো তিনি নিষেধ করলেন আর এই হাতি তিনি দানিয়ে গেলেন তো দাঁড়ছে আসলে ওই ব্যক্তিকে সম্মান নয় মানুষের যে লাশ একজন মরা মানুষ যাচ্ছে এই উপলক্ষে বসে থাকা বেমানান হয়ে যায় এই জন্য নিজের ভিতরে চেতনা নিজের ভিতরে চেতনা আসে দানিয়ে থাকলে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 আর লাশ তো সম্মান করা হলো কি হলো না সে কিছু বুঝবে না তো কাজে আসলে ওই ব্যক্তিকে সম্মান করা না বরং চরঞ্চ মৌতকে সম্মান করা এটা আমাদের জন্য আদব শেখাই দিলেন তিনি যে মাইতকে সম্মান করো মাইত গেলেও আর তোমার কোনো খবর না তুমি বসেই আসো আপনার জায়গায় লাভ দিয়ে উঠে যাও এটা একটা মহা ঘটনা এখানে তোমার জন্য শিক্ষা রয়েছে কাজে ডিফারেন্ট কাইন্ড অফ লেসন হেয়ার কারণ মৃত্যুর লেসন সবার থেকে নেওয়া যায়